Bismillahirrahmanirrahim وَالْفَجَرُ وَلَيَالٍ عَشْرُ وَالْشَّفْعِ وَالْوَتْرُ وَالْ لَيْلِ إِذَا يَسْرِ هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِذِي حِجَرُ বরৱ বরৱ বরৱ বরৱ বরৱ বরৱ বরৱ বরৱ বরৱ বরৱ বরৱ শপথ দশ রাত্রির শপথ তার যা জোর যা বেজোর এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্য আপনি কি লক্ষ্য করেননি আপনার পালন কর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুটির ন্যায় দীর্ঘ ছিল এবং যাদের সমান শক্তি ও সারা বিশ্বের শহর সমূহে কোন লোক সৃজিত হয়নি এবং সামুদ সাথে। যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল এবং বহু কিলকের অধিপতি ফিরাউনের সাথে যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল स्तर अशांति सृष्टि अतपर आपनर पालन करता तर के शस्त कषाघात कर लार पालन करता सतर्क दृष्टि राखें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 मानुष ए रूपर्ता परीक्षा करें अतपर सम्मान और अनुग्रह दान करें, आमार पालों पालों करता सम्मान दान जखे परीक्षा करें अतपर रिजिक संकुचित दें तक पालनकर्ता हेय करी এটা অমূলক বরং তোমরা এটিমকে সম্মান করো না এবং মিসকিনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত করোনা এবং তোমরা মৃতের ত্যায্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেলো এবং তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো ইদা দুঃখ এটা অনুচিত যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে এবং আপনার পালনকর্তা ও ফেরেস্তাগণ সারিবদ্ধ উপস্থিত হবেন এবং সেদিন যাহান নামকে আনা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তার কি কোনো কাজে আসবে সে বলবে হায় এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রেপ্রেরণ করতাম সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দেবে না এবং তার বন্ধনের মতো বন্ধন কেউ দেবে না हे प्रशान मन तुम तुम्हार पालनकर् निकट फिर जाओ सन्तुष्ट और सन्तोष भजन हुए अतपर बंद अंतर्भुक्त हो जाओ एवं जाननाते प्रवेश कर